sawmadah welcome oh ramadan it is ramadan it is ramadan তাল দয়া শান্তি ও রহমত সবার উপরে বর্ষিত হোক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান অ্যাট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের টপিক রমজান আত্মউন্নয়ন এবং ইসলাস দেয়ার মাস পর্ব চার ডাকির আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ তো ডক্টর জাকির আজকের অনুষ্ঠানে আমি আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করতে চাই সেটা হল বামহাতের চাইতে ডানহাতের উপর বেশি গুরুত্ব আমি জানি যে এটা একটা সুনত ইনশ আপনি এটা ব্যাখ্যা করবেন আপনি কি এটা বলবেন যে ডানহাতকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হয় বিভিন্ন রকম কাজে যেমন খাওয়া দাওয়া শুভেচ্ছা আর অন্যান্য কাজে অন্যদিকে বামহাতকে মোটেই গুরুত্ব দেওয়া হয় না আলহামদুলিল্লাহ যে কাজ করা মুস্তাহাব সব কাজে আশীর্বাদ পাবো যে কাজগুলো ভালো সেগুলো ডানহাতে করা উচিত আর অন্যান্য কাজ যেমন পরিষ্কার করা ইত্যাদি এগুলো বাম দিয়ে করতে হবে আর নবী মো সাল্লাহামের শুননা অনুযায়ী खावा दावा करब डाना हैंडशेको कर डान हाथ दिए और जख को पोशा पड़ब तक आप दिक्कत आगे ढोक शर्ट पर प्रथम डान हाथ ढोक जदि पैंट पर डानपा आगे ढोकब जुता पड़ार समय डान पगे परब और एक ही भावे हमें जो उजू करब डान दिक आगे आसबी प्रथम डान हाथ बाम हाथ प्रथम डानपा तर बामपा जख मस्जिदे प्रवेश करब तक डान पा आगे जख आपनर नाम शेषर दिखे सालाम फिरान समय डान दिख आगे कलो पथर छूते गान हाथ आगे चूल आँचड़ समय डान पास आगे मोच काटार समय प्रथम डान दिक हाथे नख काटबान आगे शरि अना चूल फेले देवें डान दिक्कत आगे माथा सेव कर समय एखने आगे डान पास टयलेट बैर हार समय प्रथम डान पा बेर करते যদি আপনি চোখে সুরমা দেন তাহলে ডান চোখ আগে আর হয়তো আপনি মিসক করছেন দাঁতন দিয়ে দাঁত মাজা এখানেও ডান দিক থেকে প্রথমে তাহলে এগুলো আমাদের নবী সুন্নত নবীর কাছ থেকে শিখেছি আর আগেও বলেছে যদি কিছু পরিষ্কার করেন অথবা যেটা সম্মানজনক না সেগুলো করবেন বাম হাত দিয়ে যেমন ধরেন যখন পোশাক খুলছেন তখন বাম দিক আগে শার্ট খোলার সময় বাম হাত আগে প্যান্ট খোলার সময় বাম পা আগে আবার যখন জুতা খুলবেন এখানেও বাম্পা প্রথমে मस्जिद बर हर समय प्रथम बाम पा तयलेटे ढोकार समय प्रथम बाम पा जो निजे परिष्कार करो बाम हाथ आगे जो नाक झाड़ें ये पार्थक्य और अनेक सही हदीस ए बेपार बेहद उल्लेख आज सही बुखारी खंड नम्बर सत बुक अब फूडस हादीस नम्बर पाँच हजार तीन सौ छियार পাঁচ হাজার দশ নবী বলেছেন যার মানে তোমরা বামহাত দিয়ে খাও না পান করো না কারণ শয়তান বাম হাত দিয়ে খায় আর পান করে আর এই কারণে আপনারা দেখবেন যে বেশিরভাগ মুসলিম যারা ধার্মিক সুন্না মেনে চলে তারা কখনোই বাম হাত খায় না বা পান করে না তবে সাধারণত আমরা যখন খাওয়া দাওয়া করি হয়তো লাঞ্চ বা ডিনার আমরা খাই ডান হাত দিয়ে তখন পানি খেতে চাইলে বেশিরভাগ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 Night of Ramadan Welcome, O oh Ramadan It is Ramadan It is Ramadan Priya muslim, ebun o muslim, bhai o bonira Assalamu alaikum Wa rahmatullahi wa barakatuhu Ahmadir sroshta अल्लाह ताल दया शांति रहमत सबुषा स्वागतम रमजान ए डेट उम्मीद यूसुफ चेम्बार्स और आज के टपिक रमजान आत्मउन्नयन एवं इश्ला देर मास जल्क वालेकुमल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 খাওয়া দাওয়া ডান হাতে পান করব ডান হাতে হ্যান্ডশেকও করবো ডান হাত দিয়ে আর যখন কোনো পোশাক পরবো তখন আমরা ডান দিক থেকে আগে ঢোকাবো শার্ট পরলে প্রথমে ডানহাত ঢোকাবো যদি প্যান্ট পরি তাহলে আমরা ডান পা আগে ঢোকাবো জুতা পরার সময় ডান পায়ে আগে পরব আর একইভাবে আমরা যখন অজু করব ডান দিক থেকে আগে আসবে প্রথমে ডানহাত তারপর বাম হাত প্রথমে ডান পা তারপর বাম পা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 মসজিদ থেকে বের হওয়ার সময় প্রথমে বাম পা তারপর টয়লেটে ঢোকার সময় প্রথমে বাম পা যদি নিজেকে পরিষ্কার করে না হয়তো টয়লেটে গিয়ে নিজের শরীর পরিষ্কার করছেন এখানেও বাম হাত আগে যদি নাক ঝাড়েন তা বাম হাত তাহলে এই হচ্ছে পার্থক্য আর অনেক সহি হাদিসে এ ব্যাপারটা বলা হয়েছে এই হাদিসটার উল্লেখ আছে সহি বুখারিতে খণ্ড নম্বর সাত বুক অব ফুডস হাদিস নম্বর পাঁচ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 হাদিসটা মানতে হবে এ কারণে ডান হাত নিচে রাখে আপনিও হয়তো দেখবেন যে সরাসরি বাম হাতে না খেয়ে গ্লাসটা ধরে বাম হাতে নিচে ডান হাতটা খেয়ে যাতে বোঝায় ডান হাত দিয়ে পানি খাচ্ছে আর গ্লাস নোংরা হচ্ছে না তবে শেখ নাসিরুদ্দিন আলবানি এটাতে আপত্তি জানিয়েছেন তিনি বলেছেন যদি কোনো হাদিসে বলা থাকতো যে ডান হাতে পান করো বা ডান হাতে খাও তাহলে কাজটা সঠিক হতো মোহাম্মদ ইসলামের হাদিস যেটা বলছে বাম হাতে খেও না বা পান করো না কারণ শয়তান বাম হাতে খায় আর পান করে তাই এখানে আপত্তি জানিয়েছেন তিনি বলেছেন যদিও ডানহাতে তখন এটো তারপরও আপনি সে গ্লাসটা ধরবেন ডানহাত দিয়ে কারণ আপনার আত্মা হচ্ছে হওয়ার গ্লাস নোংরা হওয়াটা অনেক বেশি ভালো তিনি এটাতে একমত না বাম হাতে ধরে নিচে ডানহাতটা দেবেন বলছেন সরাসরি ডান হাতে ধরবেন গ্লাস নোংরা হয়ে গেলে সমস্যা নেই নিজের আত্মাকে করার চেয়ে গ্লাস নোংরা হওয়া ভালো তাহলে এখানে শেখ নাসির উদ্দিন আলবানী একমত হতে পারেননি আল্লাহ তার উপর দয়া করুন এছাড়াও আরও একটা হাদিস আছে আবু দাউদ বুক ফুডস হাদিস নাম্বার চার হাজার একশো উনত্রিশ প্রিয়নী মোহাম্মদ সাল্লুসাল্লাম বলেছেন যে ডান দিক আগে ব্যবহার করবে যখন তোমরা উজু করবে আর যখন তোমরা জামা কাপড় পরবে বলে ডান দিক আগে ব্যবহার করবে যখন জামা কাপড় পরবে আর যখন তোমরা উঁজু করবে তারপর তোমরা বাম দিক ব্যবহার করতে পারবে তারপর আরও হাদিস আছে আবুদাউদে খণ্ড নম্বর এক হাদিস নাম্বার তেত্রিশ বলা হয়েছে जे खा आर आर 504, जे, जो मोहम्मद सल्लाम तुम्हारा डान दिक व्यवहार कर जो खबर खा और डान दिक आगे धुते जो उजु कर डान दिख प्रथम एरपे बार परिष्कार कर समय बाम हाथ आगे इच्छा और हादी आज सहिमुसलिमे हादी नम्बर पाँच चार हमारे प्रियनबीन जो परिष्कार इत्यादि जो डान हाथ व्यवहार करो ना बाम हाथ व्यवहार करो परिष्कार कर এগুলোর ভিত্তিতে মাসাল্লাহ আমরা নবীর সুন্নত মেনে চলি যেগুলো ভালো জিনিস সম্মানজনক মোস্তাহাব সেগুলো ডানহাত দিয়ে করি আর অন্যান্য কাজগুলো বাম হাত দিয়ে আর এরকম করার পেছনে যে কারণটা সেটা হচ্ছে যে মেডিকেল সায়েন্স এখন আমাদের বলে যে আমাদের ব্রেনের বাম অংশটা শরীরের ডানপাশকে নিয়ন্ত্রণ করে আর ব্রেনের ডান অংশটা শরীরের বামপাশকে নিয়ন্ত্রণ করে আর বিজ্ঞান এখন আমাদের বলে যে পৃথিবীর মানুষের প্রায় নব্বই তাদের ব্রেনের বামাংশটাই বেশি সক্রিয় থাকে এজন্য দেখবেন মানুষের মধ্যে প্রায় নব্বই পারসেন্ট হচ্ছে ডানহাতি কারণ ব্রেনের বামাংশটা বেশি সক্রিয় তাই বেশিরভাগ মানুষই হোক মুসলিম বা অমুসলিম কাজ করে ডানহাতে ইসলাম উৎসাহিত করেছে যে ভালো কাজগুলো করবে ডানহাত দিয়ে আর পরিষ্কার করার সময় বামহাত দিয়ে এর কারণ হল সাধারণত বেশিরভাগ লোকের শুধু ব্রেনের বামাংশটাই সক্রিয় থাকে যেহেতু আমরা ডানহাতি তবে ইসলাম আমাদের ডানহাত ব্যবহার করতে উৎসাহিত করেছে শরীরের ডানাংশটা ভালো কাজের জন্য পাশাপাশি বাম ব্যবহার করতে বলেছে সেই কাজের জন্য যেগুলো সম্মানজনক না যেটা পুরোপুরি উল্টো তাহলে এখানে একজন মানুষ ভালো কাজগুলো তার ডান হাত দিয়ে করছে তবে বামপাসটাও ব্যবহার করতে বাধ্য হচ্ছে যেমন ধরেন মসজিদ থেকে বের হওয়ার সময় আগে বাম্পা রাখতে হবে টয়লেটে ঢোকার সময় আগে বাম পা দিয়ে ঢুকতে হবে এখানে আমরা সচেতনভাবে চেষ্টা করছি যেমন ধরেন যখন পোশাক খুলব সাধারণত মানুষ আগে ডান হাত খোলে পরেও ডান দিক থেকে আবার খোলার সময় ডান দিক থেকে এটা একটা কমন অভ্যেস আর এখানে আমরা ইচ্ছে করে সচেতনভাবে বাম দিক ব্যবহার করছি পোশাক খোলার সময় বাম্পা আগে আমাদের জুতা খোলার সময় এভাবে আমরা ব্রেনের অন্য অংশটাকেও ব্যবহার করছি যদিও ডান দিকে চেয়ে কম এতে করে আমাদের ব্রেনের এক্সারসাইজ হয় আর এটা ব্রেনের জন্য ভালো বৈজ্ঞানিক দিক থেকে এটা উপকারী नवीन निर्देश दिए तशीर्भग कान हाथ करी तब सचेत क्या बाम हाथी ब्रेनर खूब भलो एक्सरसाइज और देखाम धर्म भारसम्य बजाय रखे प्रश्न ये नियम टी जदि लोक दाड़ीचु पान कर इसलाम कि सब मिलिए ए रकम छा हादिस पा शुद्म सही मुस्लिमे जे मुस्लिम दे दाड़ को निषेध हम नबी मोहम्मद सलाम उल्लेख शहीद मुस्लिम खंड नम्बर तीन बुक अफ ड्रिंक हदिश नम्बर पाँच हजार सतर नबी निषेध कर दाड़िएान करना शहीद मुस्लिम खंड नम्बर तीन बुक अफ ड्रिंक्स हदीस नम्बर पाँच हजार अठारो नबी एक लोके निषेध करल दाड़िएक्ट हदीस आहेब मुस्लिम खंड नम्बर तीन बुक अफ ड्रिंक्स हदीस नम्बर पाँच हजारबी सतर्क करापर और एक हदीस सोहेब मुस्लिम खंड नम्बर तीन बुक अफ ड्रिंक्स हदीस नम्बर पाँच हजार बी प्रियन तुम्हरा दाड़ किचू पान करबे ना ये सबगुलदीस निषेध कर যে তোমরা দাড়িয়ে কিছু পান করো না সোয়েব মুসলিমের পরে হাদিস পাঁচটা সোহে মুসলিম খন্ড নম্বর তিন বুক অফ ড্রিংক পাঁচ হাজার সাতাশ এই পাঁচটা হাদিস বলছে যে নবী জমজমের পানি পান করেছেন দাঁড়িয়ে এছাড়াও একটা আছে সোহেবুখারিতে খন্ড নম্বর দুই বুক অফ হাজ হাদিস নম্বর এক হাজার ছশো সাঁয়ত্রিশ প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলা হয়েছে যে তিনি জমজমের পানি দাঁড়িয়ে পান করলেন এই হাদিসগুলোর ভিত্তিতে বিশেষজ্ঞগণ সবাই একমত যে বসে কিছু পান করাটা মুস্তাহাব। আর দাঁড়িয়ে আমরা পান করতে পারব শুধুমাত্র জমজমের পানি কিছু কিছু বিশেষজ্ঞ এই ব্যাপারে একমত হয়েছেন তবে এগুলোর পাশাপাশি আরও কিছু হাদিস বলছে যে নবী জমজমের পানি ছাড়া সাধারণ পানিও দাঁড়িয়ে পান করেছেন এটা আছে সহিখারিতে খন্ড নম্বর সাত বুক অব ড্রিংকস হাদিস নাম্বার পাঁচ বলা হয়েছে হজরত আলিরাদ আল্লাহন হো তিনি একটা মসজিদের সামনে দিয়ে হাঁটছিলেন তখন দাঁড়িয়ে পানি পান করলেন আর তিনি বললেন আমি জানি অনেকে ভাবে এটাকে উৎসাহ দেওয়া হয়নি এটা মাকরু যখন কেউ দাঁড়িয়ে কোনো কিছু পান করে তবে আমি দেখেছি আমাদের নবী দাঁড়িয়ে পান করেছেন এখন আমি যেভাবে পান করছি এ এছাড়াও আমারও একটা হাদিস এটা আছে মসনাদ আহমেদে খন্ড নম্বর এক হাদিস নম্বর সাতশো বলা হয়েছে যে হজরত আলীর একবার তিনি দাঁড়িয়ে পানি পান করছিলেন তার দিকে সবাই ছিল। অনেকে ঘুরে তাকালো তখন তিনি বললেন যে তোমরা আমার দিকে তাকাচ্ছ কেন আমি সেটা করছি যেটা নবী করেছেন আমি দাঁড়িয়ে পান করছি কারণ নবীকে দাঁড়িয়ে পান করতে দেখেছি আমি আমি বসেও পান করি কারণ আমি নবীকে বসে পান করতে দেখেছি আর একটা হাদিস আছে তিরমিজিতে হাদিস নম্বর এক হাজার আটশো একাশি ইবনে ওমর রাজিয়াল তিনি বলেছেন যে যখন তিনি আমাদের নবীর সঙ্গে থাকতেন তখন অনেক সময় হাঁটতে হাঁটতে খেতেন আর দাঁড়িয়ে পান করতেন এই হাদিসগুলোর ভিত্তিতে আমরা জানতে পারি আর বেশিরভাগ বিশেষজ্ঞ মানেন যে বসে কিছু পান করাটা হচ্ছে মুস্তাহাব এই কাজটাকে সুপারিশ করা হয়েছে কারণ এটা আমাদের নবীর নির্দেশ একথা আগেও বলেছি যখন আমাদের নবীর নির্দেশ আর কাজ বিপরীত হবে তখন নির্দেশের গুরুত্বই বেশি নির্দেশ হচ্ছে আসল রুলিং কাজ হতে পারে পরিস্থিতির কারণে হয়তো তিনি করেছিলেন তবে মুস্তাহাব হচ্ছে বসে কিছু পান করা তবে যেহেতু নবী মাঝে মধ্যে দাঁড়িয়ে কিছু পান করেছেন তাই দাঁড়িয়ে পান করার অনুমতি আছে তবে সেটা হবে মাকরু তার মানে এটা না করলে ভালো তবে করলে কোনো শাস্তি নেই দাঁড়িয়ে পান করতে পারবেন কারণ নবীও দাঁড়িয়ে পান করেছেন হয়তো পরিস্থিতির কারণে নবী দাঁড়িয়ে পান করেছেন সেজন্য দাঁড়িয়ে কিছু পান করাটা হারাম না কিছু মানুষের ভুল ধারণা আছে যে দাঁড়িয়ে কিছু পান করা হারাম আসলে হারাম না এটা মাকরু তবে বসে পান করাটাই ভালো তাহলে ইনশাল্লাহ ভাই ও বোনেরা আবার দেখা হবে এখন একটা ছোট্ট বিরতি আরবি ভাষা নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় থেকে হেদায় আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছাযায় আজ রাত সাড়ে আটটায় দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে মনে বুক আবু হুরের বলেন मास मुहर्रम साम और फरज सला सर्वोत्तम सलाात हल्जर सलाद सही मुस्लिम द्वित खंड सिया हाथी संख्या छश एगारो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 নবজি বললেন তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কে নবজি বললেন তোমার বাবা তার মানে এক ভাগ অর্থাৎ যায় মায়ের দিকে এবং অর্থাৎ পার্সেন্ট যায় বাবার দিকে সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে শান্তনু পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে उल्लेख कर नम्बर छः हादिस नम्बर तीन हजार एक सौ छह नबीजू सलामत तुम मेर पैर नीचे प्रिय मुस्लिम एवं भाई बन असल স্বাগতম আমাদের অনুষ্ঠানে রমজান আপডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বারস আজকের পর্বে আমাদের আলোচনার টপিক রমজান আত্ম উন্নয়ন এবং ইসলাস দেয়ার মাস পর্ব চার আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার কাছে এবারে প্রশ্নটা এটা আগের উত্তরের প্রসঙ্গ থেকে আপনি কি এবারে কিছু পান করার আদব আদবকায়দাগুলো সম্পর্কে বলবেন আমাদের নবীর সুন্না আর পান করা আদব কায়দার কথা যদি বলেন এক নাম্বার হচ্ছে পান করার আগে বিসমুল্লা বলবেন আমরা পান করবো ডানহাত দিয়ে তারপর আমরা বসে পান করব চার নাম্বার আমরা কমপক্ষে তিন ঢোক দিয়ে কিছু পান করব। এমন না যে একবারেই শেষ পাঁচ নাম্বার পান করা শেষে আল্লাহর প্রশংসা করে বলবেন আলহামদুলিল্লাহ ছয় নাম্বার হচ্ছে আপনি হয়তো পরিবেশন করছেন অনেক লোকজন আছে সবাইকে আপনি সার্ভ করছেন কিছু আপনি সবার শেষে পান করবেন সাত নাম্বার আপনি পরিবেশন করবেন ডান দিক থেকে 8 নাম্বার জগ বা বোতল থেকে সরাসরি পান করবো না জগ থেকে ঢালবো কোনো কাপে অথবা গ্লাসে তারপর পান করব। এই অভ্যেসগুলো স্বাস্থ্যসম্মত যদি জগ থেকে সরাসরি খান এঁটে হয়ে যাবে তাই জগ থেকে গ্লাসে ঢেলে নিলে সব কিছুই তাহলে পরিষ্কার থাকবে আর নয় আদব হচ্ছে স্বর্ণ বা রৌপ্যের পাত্রে কিছু পান করবেন না এই হচ্ছে কোনো কিছু পান করার আদব কায়দা আর খায় সুন্দর বলেছেন এখন ডাক্তার এবারে আমি আপনাকে আমাদের ইন্টারভিউ পর্বের শেষ প্রশ্নটা করব একেবারে সহজ সরল আর সরাসরি একটা প্রশ্ন আমরা অনেক মুসলিমকে দেখি তারা বলছে বিসমিল্লা ই রহমান ইরাহিম খাওয়ার ঠিক আগে এটা কি সুন আমি এব্যাপারে যতটুকু জানি কখনো শুনিনি এমন সহি হাদিসের কথা এখন পর্যন্ত এরকম কোনো সহি হাদিস খাটি হাদিস দেখিনি যেখানে আমাদের নবী বলেছেন যে খাওয়ার আগে তোমরা বলবে বিসমুল্লা ইরমান রাহিম অথবা নবী খাওয়ার আগে বিসমুল্লাহ রহমান রাহিম বলেছেন সত্যি বলতে আমার জানা মতো সব বলছে নবী বলেছেন বিসমুল্লাহ এরকম একটা হাদিস এটা আছে সহি বুখারিতে খন্ড নাম্বার সাত বুক অব ফুডস হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর নবী বলছেন একটা ছোট ছেলেকে যে খাওয়ার আগে আল্লাহর নাম নেবে বলবে বিসমিল্লা খাবে ডানহাত দিয়ে আর যেটা তোমার সামনে আছে একটা হাদিসের বর্ণনা দিয়েছেন হজরত আয়েশা রাজি আল্লাহান হা এটা আছে সুন্না খন্ড নম্বর তিন বুক অব ফুডস হাদিস নম্বর তিন হাজার সাতশো আটান্ন হজরত আয়েশা রাজি আল্লাহান হা উমুল মোমিনিন রাজি তিনি বলেছেন যে যখন তোমরা খাবে শুরুতে বলবে বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি আর যদি খাওয়ার আগে বিসমিল্লা বলতে তোমরা ভুলে যাও তাহলে যখনই মনে পড়বে তখনই বলবে এর মানে হচ্ছে আল্লাহর নাম নিচ্ছে একেবারে শুরুতে আর আল্লাহর নাম নিচ্ছে একেবারে শেষে তাহলে আমাদের নবী সাল্লা সাল্লাম নির্দেশ দিয়ে গেছেন এটাই তবে এটা দুর্ভাগ্যজনক যেহেতু অনেকে জানে না তাই তারা বলে বিসমিল্লাহ রহমান রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি একবার আমি একজন মুসলিম ভাইকে বলেছিলাম এখানে বিসমিল্লা হচ্ছে সঠিক শব্দ সে বলল বিসমিল্লাহ রহমানের রাহিম তো আরো বেশি দয়াময় পরম দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি এটা কি বিসমিল্লার ভালো না আমি বললাম নবী যখন বলেননি তখন কি নবির কথাটাকে উন্নত করবেন তারপর তাকে বললাম আপনার এই যুক্তিতে যখন পশু জবাই করছি তখন বলছি বিসমিল্লা বিসমিল্লাহ আল্লাহু আকবার। বলবেন না বিসমিল্লাহ রহমানের রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি চিন্তা করুন যখন পশু জবাই দিচ্ছেন তখন বলছেন আল্লাহ তুমি দয়াময় পরম দয়ালু দুর্ভাগ্যজনক ভাবে অনেক মুসলিমই এটা জানে না তাই করোন হাদিসের কথা না শুনেই নিজেরাই যুক্তি দেখানোর চেষ্টা করা যেটা মোট ঠিক না আমরা আল্লাহ এবং রাসুলের কথা মেনে আপনার অকাট্য যুক্তি কোনোভাবেই খণ্ডন করতে পারছি না পরের প্রশ্ন পুরুষ এবং মহিলাদের পোশাকের ব্যাপারে ইসলাম ধর্মের নিয়মগুলো কি কি উত্তরটা বেশ লম্বা হবে ইসলামিক পোশাক পরিচ্ছদের ব্যাপারে যদি বলতে হয় এব্যাপারে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে পবিত্র কোরআন এবং কিছু হাদিসে আল্লাহ পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা তারপর মহিলাদের হিজাবের কথা বলেছেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরানুর ওয় নম্বর চব্বিশ হাত নম্বর তিরিশ মমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে লজ্জাস্তানের হেফাজত করে মানে একজন পুরুষ যদি কোনো মহিলাকে দেখে আর খারাপ চিন্তা আসে সে মাথা নিচু করবে একবার একটা ছেলে একজন মুসলিম অনেকক্ষণ এক মেয়ের দিকে আছে। বললাম ভাই এটা কী করছ এটা তো হারাম ইসলামে সে বলল আমাদের প্রিয়ানবী বলেছেন প্রথম দৃষ্টি ক্ষমা করা হবে দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ আমার প্রথম দেখা অর্ধেক শেষ হয়নি তার মানে এই না যে দশ মিনিট ধরে অপলক দেখে তারপর বলবেন প্রথম দেখাটা আমার শেষ হয়নি এরপরে আসবে পোশাক পরিচ্ছদ এরপরে রাতে মহিলাদের হিসাবের কথা বলা হয়েছে পবিত্র করণেশ্বর নৌর অধ্যায় চব্বিশ আয়াত একত্রিশ মোমিন্নারীদের বলো তারা যেন দৃষ্টি সংযুক্ত রাখলে অজস্তান হেফাজত করে সাধারণত যা প্রকাশ থাকে তা ব্যতীত যেন সৌন্দর্য প্রদর্শন না করে কাপড় দিয়ে গ্রীবা আর বক্ষদেশ ঢেকে দেয় আর তাদের সৌন্দর্য প্রকাশ করবে স্বামী বা ছেলের কাছে এখানে মারামের একটা তালিকা দেওয়া হয়েছে মহিলার নিকটাত্মীয় যাদের বিয়ে করতে পারবে না সত্যি বলতে পুরুষ ও মহিলাদের হিজাব পালনের মোট ছয়টা ক্যাটাগরি আছে প্রথমটা সীমা পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকা থাকবে যে অংশটুকু দেখানো যেতে পারে মুখমন্ডল আর কবজি পর্যন্ত হাত আবার অনেক বিশেষজ্ঞ বলেন এগুলো ঢেকে রাখতে হবে বাকি পাঁচটা ক্যাটাগরি পুরুষ মহিলাদের জন্য সমান যে আরো সেটা হবে না যাতে শরীরের গড়ন বোঝা যায় তিন নম্বর যে পোশাক পরবেন সেটা খুব স্বচ্ছ হবে না যাতে ভেতর দেখা যায় চার নম্বর পোশাকটা এত বেশি জমকালো হবে না যাতে বিভূতি লিঙ্গের মানুষ আকৃষ্ট হয় পাঁচ নাম্বার আপনার পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন বা প্রতীক থাকবে না আর একটা হাদিস আছে সোহে মুসলিমে খণ্ড নম্বর তিন বুক অব ড্রেস হাদিস নম্বর পাঁচ একবার এক লোক জাফরান রঙের একটা পোশাক পরেছে নবী বললেন যে এই রঙটা বদলাও এটা অবিশ্বাসীদের ধর্মীয় পোশাকের মতো দেখাচ্ছে জাফরান অন্য ধর্মের অনুসারীরা ব্যবহার করে তাই এমন কোনো পোশাক পরবে না যেটা অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকে আর বিশেষ করে যেগুলো অবিশ্বাসীদের ধর্মীয় প্রতীক যেমন ক্রস খ্রিস্টানদের প্রতীক সিঁদুর দেওয়া টিকি রাখা বা ওম হিন্দুইজমের প্রতীক তাহলে এমন কিছু পড়বেন না যেটা অবিশ্বাসীদের ধর্মের প্রতীক আর ছয় নম্বর হচ্ছে এমন কিছু পরবেন না যেটা বিপরীত লিঙ্গের পোশাক একটা হাদিস আছে সহবুখারিতে খন্ড নম্বর সাত বুক অব ড্রেস হাদিস নম্বর পাঁচ আমাদের নবী বলেছেন পুরুষরা মহিলাদের মতো ব্যবহার করবে না আর মহিলাদের কোনো পোশাকও পরবে না মহিলারা পুরুষের মতো ব্যবহার করবে না পুরুষের মতো আচরণ করবে না পুরুষের কোন পোশাকও পড়বে না তাহলে এই হল হিজাব পালনের ছয়টা শর্ত তবে এখানে বলছে শুধু পোশাকের কথা এর পাশাপাশি পরিপূর্ণ হিজাবের জন্য এখানে আরও আছে কিভাবে কথা বলবেন কিভাবে হাঁটা চলা করবেন কিভাবে চিন্তাভাবনা করবেন কিভাবে নিজেকে উপস্থাপন করবেন এসব কিছু মিলেই পূর্ণ হিজাব আর আল্লা পবিত্রকরণে বলেছেন সুরা আহজাব নম্বর তেত্রিশ আয়াত নম্বর উনষাট হে নবী তারা দুজনেই লন্ডনের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে আপনি যে শহরে থাকেন ধরেন সেখানে এক বোন সে পড়ে আছে ইসলামিক হিজাব পুরো শরীর ঢাকা মুখমন্ডলার কবজি পর্যন্ত হাত আর অন্য যে বোনটা একই রকম সুন্দরী সে পড়েছে পশ্চিমা পোশাক মিনিস্কাট বা একটা প্রশ্ন করি ছেলেটাকে নাকি ইসলামিক হিজাব ঠিক বলেছেন তাহলে কোরআন ঠিকই বলেছে যে মহিলাদের হিজাবের ব্যবস্থা করা হয়েছে যেন তাদেরকে উত্তক্ত করা না হয় তাহলে এই হচ্ছে হিজাবের ছয়টা শর্ত এছাড়াও পোশাকের ব্যাপারে আরও কিছু নিয়মকানুন আছে পুরুষের পোশাকের ব্যাপারে কিছু নিয়মকানুন আছে যেমন ধরেন আমাদের প্রিয়নী বলেছেন যে পুরুষদের স্বর্ণ আর রেশম পরা নিষিদ্ধ একশো সাতচল্লিশ আমাদের প্রিয়নবী বলেছেন দুটো জিনিস স্বর্ণ আর রেশম এগুলো আমার উম্মার পুরুষদের জন্য নিষিদ্ধ তবে মহিলাদের ব্যাপারে এটা অনুমতি আছে এছাড়াও আপনারা দেখবেন আরও কিছু হাদিসে আছে যে প্যান্ট বা পোশাকের নিচের অংশ থাকতে হবে টাকনুর উপরে টাকনুর নিচে যাওয়া যাবে না এই হাদিসটা উল্লেখ করা হয়েছে খন্ড নাম্বার সাত বুক অফ ড্রেস হাদিস হাজার সাতশো সাতাশি প্রিয়নবী বলেছেন যে প্যান্ট বা পোশাকের নিচের যে অংশ টাকনোর নিচে যায় সেটা দুজখেরা খুনে জ্বলবে এ ব্যাপারে আমি গত পর্বে আলোচনা করেছি প্যান্ট অথবা পোশাকের নিচের অংশ টাকনোর নিচে যাওয়া নিষিদ্ধ এছাড়া আরও নির্দেশনা পাই যে খুব জমকালো কোনো পোশাক পরা যে পোশাক আপনাকে উজ্জ্বল করে তুলবে আর আপনার পাশের মানুষকে ম্লান করে দেখাবে যেমন পোশাক পরে রাজারানী অথবা নেতা অনেক বড় এটা নিষিদ্ধ হাদিস নাম্বার চার হাজার আঠারো ও চার হাজার উনিশ যে লোক খ্যাতি আর জাকজমক দেখানোর জন্য কোন পোশাক পরে আল্লাহ সবান তালা কিয়মতের দিন তাকে সেই পোশাক পুনরুত্থিত করবেন এই হাদিসের আরেকটা ভাষণ বলছে যে আল্লাহ তাকে অপমানের সাথে পুনর করবেন রোজ কামতের দিনে যদি সাদা পোশাক বুক অব ড্রেস খন্ড নাম্বার তিন হাদিস নাম্বার চার নবী বলেছেন যে তোমরা সাদা পোশাক পর কারণ এটা সবচেয়ে সেরা পোশাক আর মৃত মানুষকে সাদা দাও আর এছাড়াও আমাদের নবী মহমসুদ আসলাম বলেছেন এই হাদিসটা আছে দাউদে খন্ড নাম্বার তিন বুক অব ড্রেস হাদিস নাম্বার চার হাজার নবী বলেছেন যখনই তোমরা কোনো পোশাক পরবে অথবা অজু করবে শুরু করবে ডানদিক থেকে তাহলে এটাও সুনত যে পোশাক পরার সময় ডান্দিক থেকে শুরু করতে হবে তাহলে এরকম কিছু নিয়ম নিয়মকানুন আমরা কোন হাদিসে পাব হিজাব সম্পর্কে পোশাক পরিচ্ছদ আর আমাদের নবীর সুনত যেগুলো বিভিন্ন পোশাক পরিচ্ছদ পরা নিয়ে আছে আমি জানি যে আমরা শুধুমাত্র এই একটা টপিক নিয়ে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 তাহলে বাঁচার কি উপায় জানার জন্য দেখুন কবরের শাস্তি আজ রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে বিস টিভি বাংলায় শামাদান ইরিন সোমাদান প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের অনুষ্ঠানে রমজান আপডেট উইথ ডক্টর জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আজকের পর্বে আমাদের আলোচনার টপিক রমজান আত্মউন্নয়ন এবং исlah এর মাস পর্বচার আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ এবারে আমরা আলোচনা করব দর্শকদের প্রশ্ন নিয়ে যার টপিক রমজান আত্ম উন্নয়ন এবং ইসলাস দেয়ার মাস এখানে আমরা নবীর সুনত নিয়ে আলোচনা করব গত বেশ কয়েকটা পর্বেও করেছি তাহলে আপনাকে প্রথম প্রশ্নটা করি ডাকির পিস টিভির দর্শকরা আপনার কাছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন নির্দেশনা দেন তাদের উপর রহমত করেন ইসলাম ধর্মের সুন্নত পালনের উদ্দেশ্য কি নির্দেশনার জন্য কোরআন কি যথেষ্ট নয় বুঝিয়ে বলবেন কি সুনত পালনের উদ্দেশ্য আসলে কি পবিত্র কোরআন কি যথেষ্ট নয় এমন কিছু লোক আছে তথাকথিত আধুনিক ইনভার্টেড ক্ষমা তারা নিজেদের আধুনিক বলে পরিচয় দেয় আর বলে কোরআন কি যথেষ্ট না সুনত মানতে হবে কেন তারা এটা বুঝতে পারে না যে সুন্না হল ইসলাম ধর্মের দ্বিতীয় অপরিহার্য উৎস মোহাম্মদ ইসলামের সহি হাদিস তার কথা তার কাজ তার সম্মতি এগুলো খুবই গুরুত্বপূর্ণ পবিত্রকোর সঠিকভাবে বোঝার জন্য আর সত্যি বলতে সহি হাদিস খাটি হাদিস আমাদের নবীর সুন্না এগুলো হচ্ছে কোরনের কমেন্ট্রি পবিত্রকোরণে অবশ্য এরকম কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন নেই একেবারে পরিষ্কার যেমন ধরেন কুল হল আদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আমরা বুঝতে পারছি আল্লাহ কেবলমাত্র একজন কমেন্টের প্রয়োজন নেই তবে আরও কিছু আয়াত আছে যেগুলোর কোন হাদিস ছাড়া শূন্য ছাড়া অর্থ বুঝতে পারবেন না যেমন ধরেন কোরআন বলছে যে একজন মুসলিম ধনী হলে সে জাকাত দেবে কোরআন নির্দিষ্ট করে বলছে না যে কি পরিমাণ জাকাত তাকে দিতে হবে যখন আপনি আমাদের নবীর হাদিস পড়বেন নবীর সুন্না পড়বেন তখন জানতে পারবেন আপনার যদি স্বর্ণরূপ্য ধলত ইত্যাদি থাকে তাহলে সেই সম্পদের আড়াই দান করতে হবে এ ব্যাপারে আগেও বলেছি যদি হয় কৃষিজাত পণ্য তাহলে সেচ ছাড়া দশ দিলে পাঁচ এরকম বিভিন্ন নিয়ম হাদিস না থাকলে কীভাবে জানতে পারবেন পবিত্র কূরণ ব্যাপারে বলছে যে কাদের জাকাত দেবেন কিন্তু কতখানি দিতে হবে সেটা বলেনি এছাড়াও করোন বলছে তোমরা নামাজ পড়ো করণে কিছু কিছু বিষয়ের উল্লেখ আছে যেমন সিসদা তারপর রুকু বিস্তারিত বলা হয়নি যে কত রাখাত নামাজ পড়তে হবে নামাজ পড়া সঠিক নিয়ম কি কিভাবে হাত বাঁধব এগুলোও পাবেন সুনদ থেকে তাহলে হাদিস ছাড়া ইসলামের স্তম্ভগুলো পালন করতে পারবেন না এতটাই গুরুত্বপূর্ণ আল্লা পবিত্র করণে বলেছেন সুরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর একুশ নিশ্চয়ই রাসুলের চরিত্রের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ আর এজন্য আল্লাহ পবিত্র কোরণে অনেক জায়গায় এ কথা বলেছেন যেমন সুরেন্ট আল্লাহ এবং তার রাসুলকে মান্য করো তার মানে যদি আল্লাহকে মেনে চলতে চান তাহলে রাসুলকেও মানতে হবে আর রাসুলকে মানে মানে আল্লাহ সোয়ান তাল্লাহকে মেনে চলা সেজন্য সুন্না হলো অপরিহার্য কোরণের কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা আমরা কোরণের ভেতরেই পাবো তবে অনেক ক্ষেত্রে কোরনের আয়াত ব্যাখ্যা করার জন্য হাদিস একেবারে অপরিহার্য যেমন ধরেন বোঝার সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরামাইদা অধ্যায় নম্বর পাঁচ আয় নম্বর আটত্রিশ একজন চোর হোক সে পুরুষ অথবা নারী তাদের হাত কেটে ফেলো আল্লাহ তাল্লার পক্ষ থেকে এটাই আদর্শ দণ্ড তার মানে কেউ যদি কোনো কিছু চুরি করে না বলে কোনো কিছু নিয়ে যায় পবিত্র করণ অনুযায়ী তার হাত কেটে ফেল তবে যখন বিস্তারিত জানবেন যখন হাদিস পড়বেন আমাদের নবীর সুন্না পড়বেন জানতে পারবেন এটা আছে সৈব খারিতে খণ্ড নম্বর আট বুক অফ হুদুদ हादी नंबर छह हजार सातशो ऊन प्रणबी मोहम्मद चुरी करे, भाग ना रुटी चोरी कर ला कटे फिलते एलिकार शासक अथवा खलिफार दायित्व से लोकर लो चाहिदा पूरण करा तब क्यों आनंद करी कर लेटे फिलते द्वित हाथ काटबें क्या पाने हादीसे नबी हादीस जिन्हें कब्जी आंगुलट कदीस कार्टम कब्जी थे कुरान यो उदाहरण देखने सुन्ना जानते ही जमन धरें आल्ला पवित्र कुरने वाले सुरे उदर नम्बर चार आग नंबर एकश एक जख देश विदेशे ভ্রমণ করবে তখন দোষ দেওয়া হবে না যদি সালাত সংক্ষিপ্ত করো হতে পারে মুসরিকের ভয়ে তারা আক্রমণ করতে পারে নিশ্চয়ই অবিশ্বাসীগণ তোমাদের প্রকাশ্য শত্রু এখানে কোরআন পরিষ্কার বলছে ভ্রমণের সময় নামাজ সংক্ষিপ্ত করতে পারেন হতে অবিশ্বাসীদের ভয়ে যে তারা আক্রমণ করতে পারে আরও একটা হাদিস এটা আছে সোহে মুসলিমে খণ্ড নাম্বার এক हादी नम्बर चारश्ठी हजरत जिज्ञेस शत्रु नहींक्षेप करब हजरत उमर रजी आल्लाहानुह उत्तरे बल आल्ला रसुल के एक ही प्रश्न करोम मदान्यता तल्ला मदान्यता ग्रहण कर तरह जख ही भ्रमण करबें से शत्रु भयुकना अविशेषी भयुक ना थकुक संक्षिप्त करते हादी ना थकत करना शुद्ध एकख्या पा हादी हादीक जखी भ्रमण करबें तरह दूर कत से हादीक दूरत आनुमानिक आशी कीटारे बसि कत दूरे गोक के भ्रमणकारी धरा होते विस्तारित पा हादीसे हादीती जानबें भ्रमण करबं आशी किटारे बसि আর সংক্ষিপ্ত করা উচিত আল্লাহরণ দেয়া যায় আমি আরেকটার কথা বলছি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা আনাম অধ্যায় ছয় একশো আমি শুধু সেই সব খাবার নিষেধ করেছি যেগুলোর কথা কোরনে উল্লেখ আছে এরপর আরেকটা বলছে যে যার তোমাদের জন্য হারাম খাদ্য মৃত জন্তু রক্ত তারপর শুকরের মাংস আর যে পশু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে করোনা এই আয়াত থেকে আমরা জানতে পারছি শুধু এই চারটা খাবার নিষিদ্ধ অন্য সবগুলো খেতে পারবেন তবে বিস্তারিত জানতে পারবেন হাদিসে বেশ কিছু হাদিস আমাদের বলছে যে অন্যান্য কিছু খাবারও নিষিদ্ধ যেমন ধরেন এটা আছে সে মুসলিমে খন্ড নম্বর তিন হাদিস নম্বর চার হাজার সাতশো বাউান্ন প্রিয়নবী মোহাম্মদ ইসলাম বলেছেন তোমাদের জন্য নিষিদ্ধ বিভিন্ন শিকারি পাখির মাংস যেসব পাখির ঠোঁট ধারালো আর নখ ধারালো আছে এই পাখির মাংস নিষিদ্ধ এটা কোরআানে বলা নেই হাদিসে আছে এরকম অনেক হাদিস আছে সহিদ বুখারি যে তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হচ্ছে সেই সব পশুর মাংস যারা আক্রমণ করে মাংসাশী প্রাণী মাংস খায় যেমন বাঘ চিতা সিংহ ইত্যাদি এটা আছে সহিদ বুখারিতে বুক অব হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো আটাশ আমাদের নবী মজুসুল বলেছেন তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হল গাধার মাংস এগুলোর কথা কোরআনে উল্লেখ করা হয়নি আমাদের দেখতে হবে হাদিস হাদিস থেকে বিস্তারিত জানতে পারবেন কোরআন এক ধরনের টেলিগ্রাফিক মেসেজ খুব গুরুত্বপূর্ণ একেবারে খাঁটি আলহামদুলিল্লাহ তবে কমেন্ট্রির জন্য আপনাকে পড়তে হবে হাদিস এ কারণে হাদিস একেবারে অপরিহার্য এটা অবশ্যই লাগবে এজন্য আমাদের প্রিয় নবী বলেছেন এই হাদিসটা আছে মোস্তাদ্রাকাল হাকিমে হাদিস নম্বর তিনশো নবী বলেছেন আমি পেছনে রেখে যাচ্ছি কোরআন এবং আমার দৃষ্টান্ত আমার সূন্য কেউ যদি কোরআন এবং আমার শূন্য শক্ত করে ধরে সে চিরদিন সরল পথে থাকবে ভুল পথে কখনো যাবে না তাহলে শূন্য হচ্ছে ইসলাম ধর্মের দ্বিতীয় অপরিহার্য উৎস এটা না থাকলে ইসলাম ধর্মকে পুরোপুরি বুঝতে পারবেন না তাহলে এই হাদিস না থাকলে আমরা কোরআনের অনেক কিছুই বুঝতে পারতাম না আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বলেছেন ডক্টর জাকির আল্লাহ সুবাহ তালা সেই সব মানুষকে হেদায়ত করুন যারা এটা মেনে চলছে না পরের প্রশ্ন কোন মুসলিম ইসলা দেওয়ার সময় কারো খারাপ ব্যবহারের উত্তরে যদি সেও একই ধরনের ব্যবহার করে তাহলে সেটা কি সঠিক হবে যদি প্রসঙ্গে বলেন যে একজন মানুষ ইসলা দিচ্ছে অথবা দেওয়া দিচ্ছে এ নির্দেশনা পাবেন কোরআনে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরানাহল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর একশো দ্বারা তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য পন্থায় তাহলে আপনি যদি দাওয়ার কথা বলেন অথবা ইসলার কথা বলেন সেটা করব হিকমা আর হুসনার সাথে সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য পন্থায় হিকমতের সাথে ধরেন আপনি কথা বলছেন মুসলিম বা অমুসলিমের সাথে আর ইসলামা দেওয়া দিচ্ছেন হয়তো সে রেগে গিয়ে অভিশাপ দিল অথবা গালাগালি করতে লাগলো তারপরও আমরা তাকে ভালোবাসবো আমাদের নবী যেটা করে গেছেন আর আমাদের নবীর জীবন এরকম দেখবেন যে অনেক সময় অমুসলিমরা নবীকে বিপদের মধ্যে ফেলেছিল নবী অন্যদের মতো করে প্রতিশোধ নেননি এরকম আরও অনেক উদাহরণ পাবেন যেমন এটা আছে সাহেব বুখারিতে হাদিস নাম্বার ছয় যে একবার এক ইহুদি নবীর কাছে এসে তাকে বলল আসাম আলাইকুম আস্তাম আলাইকুমের মানে হচ্ছে আপনার মৃত্যু হোক নবী তাকে উত্তরে বললেন তোমার বেলায়ও হজরত আয়সারদ আল্লাহন হা আমাদের নবীর স্ত্রী তিনি এটা শুনলেন আর খুব রেগে গেলেন তিনি সেই ইহুদিকে বললেন তোমার উপর আল্লাহর অভিশাপ পড়ুক তোমার উপর আল্লাহর ক্রোধ পড়ুক তিনি খুবই রেগে গিয়েছিলেন নবী তখন তাকে বললেন যে তোমার শান্ত হওয়া উচিত নম্র হওয়া উচিত রেগে যাওয়া উচিত না হজরত আয়সারদে আল্লাহান আনহা বললেন नबी तकें उत्तर ख्याल कबुल करो कबुल मानस व्यवहार करेक्ट हदीस तहि मुस्लिमे खंड नम्बर चार हदीस नम्बर छह हजार दुश आशी मानुष्ट न्यायनिष्ठ तारभिस देना उचित ना तर मान जेल आंतरिक একজন বিশ্বাসীর এটা করা উচিত না বিশ্বাসী মুসলিমের অন্য অভিশাপ দেওয়া উচিত না অভিশাপ বকাঝকা গালমন্দ করা ইত্যাদি আর এই হাদিসটা আছে তিরমিজিতে হাদিস দুই হাজার যে একজন বিশ্বাসীর অন্য অভিশাপ দেওয়া উচিত না অন্য অভিশাপ দেওয়াটা একজন বিশ্বাসীকে মানায় না আর এজন্য নবী সময় বলতেন যে অনেকবার তিনি কথা বলেছেন যে আমি এসেছি দয়া আর আশীর্বাদ হিসেবে কাউকে অভিশাপ দিতে আমি আসিনি তাহলে বুঝতে পারছেন আমাদের এই দৃষ্টান্ত অনুসরণ করতে হবে আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর একুশ নিশ্চয়ই নবীর চরিত্রের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ যখন দাওয়া দেব অথবা ইসলা দেব আমরা কখনো রেগে যাব না প্রতিশোধ নিতে চাইবো না তাদের মন জিতে নেব প্রতিশোধের চেয়ে মন জিতে নেয়া অনেক ভালো আমরা হব দয়ালু নরম আর ক্ষমাসীল জাজাকাল্লা খায় ডক্টর জাকির তাহলে ইনশাল্লাহ ভাই ও বোনেরা আবার দেখা হবে এখন একটা ছোট্ট বিরতি ইりん সোবাদান ওমেনের চালচলন ইসলামী तरीका আমলের পরীক্ষা আমি মোহাম্মদ هاشিম মাদানি شیخ বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদব কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বাংলাদেশে ও সন্ধ্যা ডিসকশন ডিসকশন ডিবে উইটনেস ড জাকির নাইক ইন আকল অব ওয়ার্ডস দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে বিস টিভি বাংলায় আপনি আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় বহুদিক থেকে হেদায় দিয়ে থাকে प्रिय मुस्लिम एवं भाई बोन असलैकुम स्वागत रमजान अब डेट उ जिर होस्ट चेम्बार्स आज के पर्व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 অথবা দেওয়া দিচ্ছে এব্যাপারে নির্দেশনা পাবেন কোরআনে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যার মানে মানুষকে তোমার প্রতিবলকর কথা আহ্বান করো সদেষ ও হিকমত দ্বারা তাদের সাথে তর্ক করো তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য পন্থায় তাহলে আপনি যদি দাওয়ার কথা বলেন অথবা ইসলার কথা বলেন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 তারপর একদিন নবী দেখলেন রাস্তায় কোনো কাঁটা নেই নবী ভাবলেন এই অমুসলিম মহিলা আজ কাঁটা ছুঁড়ে মারছে না কেন নবী তখন দেখতে গেলেন যে সেই মহিলার কি হয়েছে তারপর দেখলেন যে মহিলা অসুস্থ নবী তখন মহিলার জন্য দোয়া করলেন মহিলা এতটাই খুশি হলো যে ইসলাম গ্রহণ করল নবী অন্যদের মত করে প্রতিশোধ নেননি এরকম আরও অনেক উদাহরণ পাবেন যেমন এটা আছে সাহেব বুখারিতে হাদিস নাম্বার ছয় যে একবার এক ইহুদি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 हजरत आईरदेल से नबी तक ख्याल कबुल कर दो कबुला भाव नबी मानुषर व्यवहार करे हादी सोहे मुस्लिमे खंड नम्बर चार हदीस नम्बर छह हजार दुश आशी मानुष्ट न्यायनिष्ठतार अभिस देना उचित ना तर मान जेल आंतरिक একজন বিশ্বাসীর এটা করা উচিত না বিশ্বাসী মুসলিমের অন্যকে অভিশাপ দেওয়া উচিত না অভিশাপ বকাঝকা গালমন্দ করা ইত্যাদি আর এই হাদিসটা আছে তিরমিজি তাদিস নাম্বার দুই যে একজন বিশ্বাসীর অন্য অভিশাপ দেওয়া উচিত না অন্য অভিশাপ দেওয়াটা একজন বিশ্বাসীকে মানায় না আর এজন্য নবী সব সময় বলতেন যে অনেকবার তিনি কথা বলেছেন যে আমি এসেছি দয়া আর আশীর্বাদ হিসেবে কাউকে অভিশাপ দিতে আমি আসিনি তাহলে বুঝতে পারছেন আমাদের এই দৃষ্টান্ত অনুসরণ করতে হবে আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা আহ্বার 33। আয়াত একুশ নিশ্চয়ই নবীর চরিত্রের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ যখন দাওয়া দেব অথবা ইসলা দেব আমরা কখনো রেগে যাবো না প্রতিশোধ নিতে চাইব না তাদের মন জিতে নেব প্রতিশোধের চেয়ে মন জিতে নেয়া অনেক ভালো আমরা হব দয়ালু নরম আর ক্ষমাশীল জাজাকাল আল্লাহ হায় ড জাকির আপনার কাছে এবারে পরের প্রশ্ন কেউ আত্মহত্যা করলে ইসলামে নিয়মটা কি ধরনের আর এছাড়াও যে আত্মহত্যা করেছে তার শাস্তি কমানোর ব্যাপারে তার বাবা মা কি ব্যবস্থা নিতে পারবেন আত্মহত্যা করার ব্যাপারটা নিয়ে যদি বলতে হয় এ ব্যাপারে আগেও বলেছি যে এটা হচ্ছে অন্যতম একটা গুরুতর ইমাম আজ জাহাবি তার বই আল কাবায় তিনি আত্মহত্যাকে রেখেছেন উনত্রিশ নম্বরে সত্তরটা বড় পাপের মধ্যে আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা বাকারা অধ্যা নাম্বার দুই আয়াত নাম্বার একশো তোমরা তোমাদের নিজের হাতে নিজেদেরকে ধ্বংস করো না খুব পরিষ্কারভাবে বলছে যে আত্মহত্যা করা ইসলামী নিষিদ্ধ এছাড়া অনেক সোহে হাদিসে সম্পর্কে বলা হয়েছে এটা আছে সোহে বুখারিতে খণ্ড নাম্বার সাত হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো আটাত্তর যেখানে আমাদের নবী মোহাম্মদ ইসলাম বলেছেন যে কেউ যদি পাহাড়ের উপর থেকে লাভ দেয় আর নিচে পড়ে মারা যায় সে চিরকাল দোজখের আগুনে এভাবে পতিত হতে থাকবে আর কেউ যদি বিষপান করে মারা যায় সে দোজখের ভেতরে একটা বিষের বোতল নিয়ে বারবার পান করবে আর বারবার মারা যেতে থাকবে কেউ যদি নিজেকে ছুরি মারে তাহলে সে দোজখের ভেতরেও নিজেকে ছুরি মারবে চিরকাল আর আবারও আল্লাহ রাসুল একই কথা বলেছেন আছে সহিখারিতে খন্ড নম্বর আট আদেশ নাম্বার ছয় হাজার সাতচল্লিশ আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাসলাম বলেছেন যে যদি কোনো লোক আত্মহত্যা করে সে নিজেকে মেরে ফেলে দু আগুনে সে একই কাজ করবে বারবার দু সে একই কাজ করতে থাকবে সে যেভাবে আত্মহত্যা করেছে সেই কাজটাই দু বারবার করতে থাকবে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আসলাম বলেছেন এটা আছে সহব বুখারিতে খণ্ড নাম্বার চার আদিশ নাম্বার তিন যে এক লোকের হাতে একটু ক্ষত ছিল এটার কারণে সে খুব যন্ত্রণা পাচ্ছিল আর অধৈর্য হয়ে গেল তখন একটা ছুরি নিয়ে হাতটা কেটে ফেলল তারপর রক্তক্ষরণে সে মারা গেল আর নবী তখন বললেন যেহেতু লোকটা অধৈর্য ছিল আর নিজেকে হত্যা করেছে সে কখনো বেসতে যেতে পারবে না একই রকমের আরেকটা হাদিস আছে সহি মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অফ সালাহ হাদিস নম্বর দুই হাজার একশো তেত্রিশ এক লোককে নবীর কাছে আনা হলো যে আত্মহত্যা করেছে চ্যাপ্টা মাথার একটা বর্ষা দিয়ে লোকটা আত্মহত্যা করেছে নবীর কাছে আনা হল আর নবী তার জানাজার নামাজ পড়লেন না এখান থেকে জানতে পারছি আত্মহত্যা গুরুতর পাপ তবে তার মানে এই না এহাদিস আর একটু পড়লে জানবেন সাহাবিগন তার জানাজার নামাজ পড়েছিলেন ব্যাপারটা এমন না যে কেউ আত্মহত্যা করলে সেটা শির্কের সমান পাপ হবে আত্মহত্যা সবচেয়ে বড় গুনা না বড় গুনা গুরুতর গুনা তবে এই গুনা এটা কুফরির সমান না আর যদি আল্লাহ চান সন্তুষ্ট হন তিনি ক্ষমা করতে পারেন আল্লাহ পবিত্র করে বলেছেন সুরান্না অধ্যাচার চার একশো ষোলো আল্লাহ চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন তবে শির করা কে ক্ষমা করবেন না তাই এ ধরনের ক্ষেত্রে যদি কেউ আত্মহত্যা করে সেটা গুরুতর পাপ তবে সব মুসলিমকে বোঝানো উচিত তারপরে কেউ আত্মহত্যা করলে অন্যান্য মুসলিমরা তার জন্য দোয়া করবে মাঘফিরাতের জন্য দোয়া ক্ষমার প্রার্থনা করবে আর আপনি প্রশ্ন করলেন তার বাবা মা কি করবে যাদের সন্তান আত্মহত্যা করেছে बाबा तक अल्लाहर का दा करके माप कर दी जदि से आत्त्या कर इनशाल्लामानुररा चान क्षमा रजाकल्ला खायर सुन्दर बल्ला सुबहान तला जान तर क्षमा करें जरा एभवे भूलि निजे क्षति कर दर्शक पाव शेष प्रश्न जानु मन एट् ना कि आवश्यक ना যে আমরা সৎকাজের নির্দেশ দেব আর অসৎকাজে নিষেধ করব তারা সুরা মাইদের একটা আয়াতের কথা বলে অধ্যায় পাঁচ আয়াত একশো পাঁচ হে মোমিনগণ তোমাদের দায়িত্ব তোমাদের তোমরা যদি সৎ পরিচালিত হও তাহলে পথপ্রষ্টরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এটাই তাদের যুক্তি এটা কি সহি বা সঠিক ব্যাখ্যা নাকি ভুল পবিত্রকোরণের এই আয়াতটার অর্থ সম্পর্কে যদি কিছু বলতে হয় এ আয়াতটা বলছে হে মোমিনগণ তোমাদের কোনো ক্ষতি হবে না মানে সৎ কাজে নির্দেশ দেওয়া সৎ কাজে নিষেধ করা আল্লাহ পবিত্র ইমরান অধ্যা নম্বর একশো দশম হে মুসলিম